আল্লাহ ওসালাতাম আল্লাহ কুরআন ওয়েট মিনিটের ভিডিও সিরিজ এ এই এসনটি শেষ হওয়ার সাথে সাথে আমরা এমন সাতান্নটি শব্দ শিখব যা কুরআনে প্রায় উনিশ বার এসেছে আশহাদু আন্না মোহাম্মদ রসুল আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি তাহলে আসাধু মানে আমি সাক্ষ্য দিচ্ছি আন্না মানে যে লক্ষ্য করুন আন এবং আন্না দুটো শব্দ অর্থ হল যে আসাধু আন মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা আসাধু আন্না মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ রসুল আন এবং আন্না একসাথে কুরআনে প্রায় নয়শ বার এসেছে আসাধু আন্না মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে মানে সাল্লাম মুহাম্মদ শব্দটির অর্থ হল প্রশংসিত মানে পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক রসুল হল এক বচন রসুল হল বহু বচন আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাইসাল্লাম হলেন আল্লাহর রসুল আল্লাহ রসুল আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহর রসুল হিসেবে তিনি আমাদেরকে সকল কল্যাণকর ও ভালো আমল শিখিয়ে দিয়ে গেছেন জানিয়ে দিয়ে গেছেন তিনি কোনো কিছুই গোপন করেননি কিংবা বাদ রাখেননি ফলে তিনি যে কাজগুলোকে ভালো হিসেবে দেখিয়ে দেননি সেগুলো যতই আপাত দৃষ্টিতে ভালো মনে হোক না কেন ধর্মের নামে সমাজে ইবাদত হিসেবে প্রচলিত থাকুক না কেন সেটা আমাদের জন্য কখনই কল্যাণকর নয় কুরআন ও সুন্না থেকে নবী সাল্লাহ ইসলামের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে হবে এবার লক্ষ্য করুন শুধু লা ইলাহা ইহ বা মহাম্মদ ও না বলে আমরা এগুলোর শুরুতে আশাদু আন এবং আন্না বলি কেন কারণ আশাদু নিজেরা বিশ্বাস করছি এবং বিনা সংকোচে সমগ্র মানব জাতিকে জানিয়ে দিচ্ছি যে মহাম্মদ সাল্লাহাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক ইসলামের সত্যের বাণী সমগ্র মানব জাতির কাছে পৌঁছে দেয় আমাদের দায়িত্ব ও কর্তব্য সেটা হোক আমাদের কথা কিংবা কাজের মাধ্যমে প্রতিটি ওয়াক্তে আজানের এই বাক্যগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে স্মরণ করিয়ে দিবো এই কথাগুলো আমরা সেই সাথে আল্লাহর কাছে সাহায্য চাইব তিনি যেন আমাদের জন্য সহজ করে দেন আমরা সমগ্র মানব জাতির কাছে ইসলামের বাণী সত্যের বাণী পৌঁছে দিতে পারি চলুন আজানের এই বাক্যগুলো এখন প্র্যাকটিস করি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহর আল্লাহর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাই হলেন আল্লাহর রসুল তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসালাম আলাইকুম রহমতুল্লাহ